Bye. Mm -hmm.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 কৃপায় শুরু করতে যাচ্ছি আজকের আল কোরআনের জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠানটি আশা করি আপনারা সকলে ভালো আছেন বিগত পর্বগুলোর কথা মনে থাকারই কথা আল কোরআন আমাদের জীবন গড়ার জন্যে ইহজীবন পরজীবন উভয় জীবনে আমাদেরকে সফল কাম করার জন্যে আল্লাহর সন্তুষ্টির রেখায় থেকে আমাদের জীবন অতিবাহিত করার জন্যে আমাদেরকে যেসব মূলনীতি দান করেছেন আল কোরআনে সেই মূলনীতিগুলো একের পর এক আমরা বর্ণনা করে চলেছি আল্লাহর কাছে তফিকছে আজও আর একটি ইমানি মূলনীতি মানুষের অন্তর্জগতের একটি বিরাট মূলনীতি কোরআন থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই মূলনীতিটি সমগ্র কোরআনেই আল্লাহ তালা ব্যক্ত করেছেন আমি যে সুরা থেকে সেটি গ্রহণ করছি সেটি হল সুরা আত্মালাক আয়াত নাম্বার 3 সেখানে আল্লাহ বলেছেন ওমাই হাসবু। অত্যন্ত সুন্দর একটি কথা মুমিনের জন্য এক বিশাল আশার দিগন্ত উন্মোচিত করছে এই ছোট্ট আয়াটিল আল্লাহ যে ভরসা করবে নির্ভর করবে তার হৃদয় ট্রাস্ট আস্থা আল্লাহর উপর স্থাপন করবে ফাহু হাসবু। আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিক এমন একটি কথা যারা তোমার অনুসরণ করছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট এই পৃথিবী যদিও উপায় উপকরণের পৃথিবী এখানে আল্লাহ রাবুল ইজল জালাল উপায় উপকরণ সৃষ্টি করে ও সৃষ্টি করে আমাদেরকে রিজিক দিচ্ছেন গাছের মাধ্যমে দিচ্ছেন অক্সিজেন পৃথিবীর মাধ্যমে দিচ্ছেন আমাদেরকে খাবার পানীয় সাগর নদীর মাধ্যমে দিচ্ছেন আমাদেরকে মাছ সহ অসংখ্য প্রাণীর তত্তাজাগ্রস্ত এভাবেই বিভিন্নভাবে হাজারো লাখ উপকরণ সৃষ্টি করে উপকরণের মাধ্যমে তিনি আমাদেরকে পালছেন কিন্তু এই উপকরণগুলো যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য আল্লাহ ভিন্নভাবেও দিতে পারতেন সরাসরি দিতে পারতেন তারই ক্ষমতা আছে ইনল আল্লা কুল্ল সে ইন কদির আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এজন্য মূল নিয়ামক হলেন মূল এইসব কাজের পিছনে যিনি কাজটি করেন তিনি হলেন আল্লাহ রব্বাল জালাল উপকরণ হল তারি দেয়া একটা সিস্টেম মাত্র এই সিস্টেমে কাজটি তিনি করে দিচ্ছেন এই জন্যই নবী সাল্লাহিসাল্লামের সেই বিখ্যাত বিশদ্ধ দোয়াটি। যেটা আমরা প্রায়নেকে জানি তিনি সবসময় দোয়া করতেন অল্লহ ম্যায়া হাইয়া কয়ুম বেরহমতিকে আস্তাগিস হে আল্লাহ হে চিরঞ্জীব সকল কিছুর অস্তিত্ব আপনি টিকিয়ে রাখেন বেরহমাতিকে আস্তাগিস আপনার করুণার কাছে আমি সাহায্য কামনা করছি বেরহমাতিকে আস্তাগিস তিনি দোয়া করতেন হে আল্লাহ আমার সব কাজ আপনি করে দিন অল্লহময়া হাইয়া কয়ম আপনি আমাকে আমার উপরে কাজ আপনার কাছে ভরসাটা হৃদয়ের আস্থাটা পুরোটাই রাখতে হবে আল্লাহর উপরে এটি ইমান জিন্দিগির একটি বিরাট মূল নীতি এক বেদ যেমন নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে আমি কি উঠটি বেঁধে তার উপর আল্লাহর ভরসা করবো সাহি বোখার ইতিহাদিস এসেছে আমি উঁটটি বেঁধে ভরসা করবো না ছেড়ে দিয়ে ভরসা করবো নবী সালাম বললেন তুমি উঠটিকে বাঁধ বাদলে যে তুমি রক্ষা করতে পারবে এটা কোনো জরুরি নয় বাদলে উঠ নিয়ন্ত্রণে থাকে এটি আল্লাহর দিয়ে একটি সিস্টেম কিন্তু সে সিস্টেম আল্লাহ তালা করে দিতে পারেন এটি তার এক আছে যেটাকে খরকে আদা বলা হয় আল্লাহর দেয়া নিয়ম আল্লাহ ইচ্ছে করলে তিনি ভঙ্গ করতে পারেন আগুন পোড়ায় কিন্তু আল্লাহ ইচ্ছে করলে আগুনের এই বৈশিষ্ট্য তিনি ছিনিয়ে নিতে পারেন দূর করে দিতে পারেন যেমন আগুনে ফেলে দেওয়া হয়েছিল তখন আগুনকে কে নির্দেশ দিলেন আলা আল্লাহ সুরা সফাতের আয়াটি কত বিরাট একটি নিদর্শন আল্লাহর আমাদের চক্ষু করে দেবে আয়ারটি আমি বললাম হ্যাঁ আগুন কোনদন তুমি হয়ে যাও শীতল কল্পনা করা যায় যে আগুন মানুষকে পোড়ায় যা পায় সে আগুন বলছেন তুমি ঠান্ডা হয়ে যাও ওমন আর শান্তিময় হয়ে যাও শান্তিপ্রদ হয়ে যাও আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য তাহলে কি বুঝা গেল আগুনের পোড়ানো এটা আগুনের নিজের বৈশিষ্ট্য নয় তার ক্ষমতা নয় এটি আরেকজনের ক্ষমতা যিনি আগুনকে সৃষ্টি করে তার মধ্যে এই বৈশিষ্ট্য রেখে দিয়েছেন এই গুণ রেখে দিয়েছেন যে আগুন পড়াবে তিনি ইচ্ছে করলে আগুন থেকে সেই গুণ কেড়ে নিতে পারেন আগুনকে তিনি ঠান্ডা করে দিতে পারেন যেমন মোস্তাদে আহমদ বন্ডিতে একটি হাদিসে রয়েছে যে ইমানদাররা যখন ফুলছে দিয়ে পার হবে ইমানদারদের ইমানের জ্যোতি ইমানের শীতলতায় যাহার নাম কষ্ট পাবে চিৎকার করবে শীতলতার কারণে কেউ যদি দৃঢ় আস্থা পোষণ করে যে আমাকে আগুনে ফেললে কি হবে আল্লাহ ইচ্ছে করলে তিনি আগুনের পোড়ানোর বৈশিষ্ট্য তিনি এখানে নাও দিতে পারেন আমাকে রক্ষাও করতে পারেন যেমনটি ইব্রহিম আলাইসালাম আল্লাহর উপর করেছিলেন। আল্লাহ তা ঠিকই আগুন থেকে আগুনের পুরানো বৈশিষ্ট্যটি তুলে নিয়েছিলেন ইউনিসাম যখন মাছের পেটে ঢুকে গিয়েছিলেন স্বাভাবিক মাছের পেটে তিমি মাছের পেটে ঢুকলে কি আর বাঁচার কোন সেখানে ডাইজেস্ট হয়ে যাবে হজম হয়ে যাবে এটাই সাধারণ নিয়ম কিন্তু সে সাধারণ নিয়ম আল্লাহ তালা ইচ্ছে করলে তিনি তুলে নিতে পারেন ব্যতিক্রম সেখানে কিছু করতে পারেন কারণ ফাহর উল্লেম তিনি যা ইচ্ছে তাই করেন বস্তুর ভিতরে রক্ষিত ক্ষমতা তারই দেয়া ক্ষমতা বস্তু এখানে কোনো নিজস্ব পাওয়ার নেই নিজস্বভাবে কিছু করার নেই তার অনুমোদনের বাইরে মাছের ভিতরে তিনি ঠিক থাকলেন কিন্তু মরে গেলেন না আল্লাহ আল্লাহালা তাকে সেখানে বাঁচিয়ে রাখলেন তিনি তসভি পড়লেন তারপরে ফেনাবাজনা হোমেল আর ইহুয়া সাকিম তাকে আমি প্রান্তরে নিক্ষেপ করলাম মাছের প্যাট থেকে বের করে দিলাম মাছের পেটে থাকার কারণে নীল দরিয়া লোহিত সাগরের সামনে যখন আসলেন সেখানে সাগরের তলায় ঢুকলে মানুষ মরে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু তিনি আল্লাহ নির্দেশে যখন লাঠি সেখানে মারলেন সাগরের পানি সে স্রোতমান চলমান থাকবে তার স্বাভাবিক নিয়ম আজকে রুদ্ধ হয়ে গেল আল্লাহ নির্দেশে সাগরের স্রোত হয়ে সাগর বারোটি হাইওয়ে তৈরি করে দিল মুামের জন্য আল্লাহ তালা বলেছেন যে সেই সাগর বিদিন্ন হয়ে গেল বিধিন্ন হওয়ার পর পানির প্রত্যেকটি অংশ বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল গার্ড অফ অনার দিয়ে মুসিআলাকে পার করিয়ে নিলো তাহলে বস্তু যে বৈশিষ্ট্য দিয়ে থাকে এই বৈশিষ্ট্য আল্লাপত্তোনো সম আমরা পৃথিবীর উপরে চলছি আল্লাহ ইচ্ছে করলে পৃথিবীর কাদামাটিকে নরম করে দিতে পারেন আমাদেরকে যে মানুষকে তলিয়ে দিতে পারেন যেমন সুরাল কসে আল্লাহালা কারণের কথা বলেছেন তারই পক্ষ থেকে দেয় একটি ক্ষমতা অথব বস্তুর উপরে তাকুল না করে ক্ষমতা যিনি দিয়েছেন এই বস্তুকে সে আল্লাহর উপর করতে হবে ঔষধের মধ্যে রোগের যে নিরাময়ের ক্ষমতা আছে এটি আল্লাপদ এই বৈশিষ্ট্য আল্লাপদ অথবা বস্তুর উপরে ঔষধের উপরে ভরসা না। অন্তরে ভরসা হতে হবে ঔষধের বোখারিতে দোয়াটি এসছে নী সাল্লামে দোয়া করতেন আয় আল্লাহ আপনি রোগ নিরাময়কারী নাস আপনি মানুষের রব বাস আপনি যেকোনো এমন নিরাময় দান করেন যার ফলে আর কোনো রোগ অবশিষ্ট থাকবে না যেটা কোনো রোগ অবশিষ্ট রাখবে না প্রিয় ভাই বোনেরা অতএব আমরা তা কার উপর করবো আল্লাহর উপরে একজন কৃষক তার জমিনে বীজ বফন করবে আল্লাহ বলেছেন তোমরা কি এই ফসল উৎপন্ন করো না আমি ফসল উৎপন্ন করি আল্লাহই ফসল উৎপন্ন করেন অতএব জমিনে কর্ম করতে হবে পানি সেচ দিতে হবে সার দিতে হবে বীজ দিতে হবে সংরক্ষণ করতে হবে সবকিছু করার পরে এবার বলতে হবে এটি আল্লাহর ইচ্ছা এভাবে যে কোন কাজে তাওয়াকল করতে হবে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির পর আবারও আসবো এই বিষয়ে করহানু সন্ন্যার দৃষ্টিবঙ্গি তুলে ধরার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন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 ममिने दायित जाना देखुदा कल रुन सम्प्रचार सकाल साढ़े छेटी सहस लागे अपनी जा विश्वास करें तारक्षते सत्यवाली और न्यायपरण होते सहस लागे সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন যাই হোক না কেন দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করার সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় ভাই বোনেরা বিরতিকাল শেষ হল আবার ফিরে এলাম আমরা আমাদের অনুষ্ঠানে একটা সাইকোলজি এটা একটা মনোবিজ্ঞান আপনি আল্লাহর তাওয়াক্কুল করার মাধ্যমে বহু সংকট থেকে আপনি উত্তরণ পেতে পারেন বহু রোগ থেকে আপনি বেঁচে যেতে পারেন যে সত্তর হাজার মুসলিম বিনা হিসাবে জান্নাতে যাবে যাদের কথা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারা কারা নবীজি বললেন তারা তো ওরাই যারা অন্য কোন মানুষ দিয়ে কোনো জাড় করিয়ে নেয় না ওলা আগুন দিয়ে কোনো শেখ দেয় না ওলা তৈরু কোনো কিছুকে কোন অশুভ মনে করে এই শ্রেণীটি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সব হল্লাহ এই পৃথিবীতে বসবাস করতে হলে কি উপায় উপকরণ লাগবে কিন্তু উপায় উপকরণ আমার জীবন রক্ষা করবে না আমরা চাল খাবো আমরা গমের রুটি খাবো আমরা ফলমূল খাবো সবই খাবো কিন্তু শুধু খাদ্য আমাকে বাঁচাবে না এগুলো খাওয়ার পরে আমার মনের আস্থা আল্লাহ করিডি ইত্যাদি তুমি আমাকে দেবে আমার ব্লাড এর হিমোগোবিন তুমি আমাকে দান করবে এই খাদ্য থেকে হোয়াইট সেল তুমি আমাকে দান করবে কে দেবে আল্লাহ দেবেন অতএব মুমিনের ভরসা আল্লাহর উপরে থাকতে হবে এই আয়াটি যেটি আমি তিলাবত করেছি হাসবু ওমাইয়ান যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই আয়াটি তালাকের নারী পুরুষের সংসার ভেঙ্গে গেলে ওই পরিবেশে যে একটা নাজুক অবস্থা তৈরি হয় উভয়ের মনে সেই পরিবেশে কিন্তু বারবার আল্লাহ তালা এই তাবাক্কুলের কথাটি এখানে উল্লেখ করেছেন ওমাইয়াক আল্লাহ মখরাজা আল্লাহকে যে ভয় করে আল্লাহ বিপদ থেকে উত্তরণের কোনো না কোনো রাস্তা তার জন্য বের করে দেবে নে বিপদ থেকে বাঁচার রাস্তা করে দিয়েছিলেন মাছের ফেট থেকে বেরিয়ে গিয়েছেন তাকে মাছের ফেট থেকে বের হওয়া রাস্তা করিয়ে দিয়েছিলেন তিনি মোতাকি ছিলেন প্লাবন থেকে বাঁচার রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন একটি বিশাল জাহাজ তৈরির মাধ্যমে ফিলফুল কিলমা মানুষের ভরা প্রাণীতে ভরা জোড়ায় জোড়ায় ভরা ধ্বংস হননি এইভাবে লুত আলাহ ইসলাম তিনি ধ্বংস হননি মত্তাকিনদেরকে আল্লাহ এভাবে রক্ষা করেন মোহাম্মদ সাল্লাকে কা ফেরা গেরাও দিয়েছিল চতুর্দিক থেকে নাঙ্গা তলোয়ারনি আজকে হত্যা করবে তিনি যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে এই ঘটনা ঘটেছিলেন আল্লাহ তার জন্য পথ করে দিয়েছিলেন এভাবেই যুগ যুগান্তরে যিনি তা হবেন আল্লাহ তাকে সংকটে উত্তরণের পথ করে দেবেন ওয়ার জুখো আহতা অকল্পনীয় পদে তাকে জীবিকা রিজিক দান করবেন আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার রত্ন আছে আমার অনেক জনবল ধনবল আছে আমার কি সমস্যা আল্লাহর উপর কোন ট্রাস্ট নেই কোনো আস্থা নেই শুধু বস্তুর উপরে নির্ভরশীল বস্তুবাদী হয়ে যাওয়া আজকের পৃথিবীর অসংখ্য মানুষ বস্তুবাদী হয়েছেন বস্তু নির্ভর হয়েছেন বস্তু নির্ভর হওয়ার শির কারণ একজন দেখুন কোরআনে করিমে বারবার আল্লাহ তালা বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে এটি বুঝিয়েছেন কোন সাহায্যের প্রয়োজন যুদ্ধবিগ্রহ শুরু হয়েছে বিরাট দুর্যোগ নেমে এসেছে আল্লাহ সাহায্যের প্রয়োজন তখন মনের ট্রাস্ট আস্থা দুনিয়ার কোন উপকরণ তোমাদেরকে পরাস্ত করতে পারে এমন কেউ নেই তিনি যদি তোমাদেরকে সাহায্য বঞ্চিত করেন তারপরে কে তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর উপরেই একমাত্রের উপরে নয় কোনো জনবলের উপরে নয় আল্লাহ কি সুন্দরে এই মানদারদের অন্তরকে তার করেছেন এটা আমাদের মনোথেরাপি এটা একটা সাইকোলজি মনোবিজ্ঞান একজন মুমিন। তার এই মাধ্যমে সব সংকটকে অতিক্রম করে যাবে উপকরণ গ্রহণ করবে কিন্তু ফল লাভের আশা উপায় উপকরণের কাছে করবে না ফলের আশা তার আল্লাহর করবেশ্য অদৃশ্য সব কিছু জানেন তার উপরে তিনি ভরসা রাখবেন দুনিয়াকেও দুনিয়ার আসবাবকেও তিনি নিলেন আর এই আসবাবে যিনি সষ্টা তাকেও নিলেন তার অধিকার তাকে দিলেন তার তাওয়াক্কুল তার উপরে স্থাপন করলেন এইভাবেই একজন মুমিন সে আল্লাহর সাহায্যে আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ চার নম্বর সুরিসার একাশি নম্বর আয় বলেছেন ভিতরে দুশ্মন উপরের সাথী সাথী থাকলে কত সহজ কিন্তু এই সাথী নিলে তো আপনার ধ্বংস আসবে আপনি এদের থেকে মুখ ফিরিয়ে আল্লাহই যথেষ্ট এটা তার বিয়েতুল কলবাদী বান্দাদের বান্দিদের হৃদয়কে আল্লাহ তারবিত করছেন গড়ছেন নির্মাণ করছেন যে সর্ব অবস্থায় মনের তো নাও কিন্তু খবরদার নির্ভরশীলতা বস্তুর উপরে নয় তাহলে ব্যর্থ হয়ে যাবে ফেরাউন তার সৈন্যবলের উপরে নির্ভর করেছিল ব্যর্থ হয়েছে নমর তার প্রতিপত্তির উপরে সে নির্ভর করেছিল ব্যর্থ হয়েছে কমে নৌ তাদের ক্ষমতার উপরে নির্ভর করেছিল ব্যর্থ হয়েছে তিনি না দিলে কিছু করার নেই সংগাতরত গোষ্ঠীর সাথে সন্ধি করতে যাচ্ছেন তারা প্রতারণা করে কিনা যদি প্রতারণা করে সন্ধির ওসিলা দিয়ে সন্ধির অজুহাত দিয়ে তাহলে আপনি কি করবেন আল্লাহ কি বলছেন দেখুন তারা ধোকা দেয় কিনা প্রতারণার আশ্রয় নেয় কিনা এইসব বিষয়ে আল্লাহর উপরে তাকুল করুন আপনার আস্থা তার উপরে রেখে দিন তিনি জানেন তাদের অন্তরে কি আছে তিনি সে হিসাবে ব্যবস্থা করবেন আপনি আল্লাহর উপরে আপনার ভরসা রেখে দিন আপনি বিপদগ্রস্ত হয়েছেন বিপদ হয়েছেন দুনিয়ার বিভিন্ন আপনাকে গ্রাস করছে আপনি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মনের রাস্তা কার উপরে রাখবেন এটি ফরজ এটাই তো তাহিদ আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে চক্রান্ত থেকে বসার জন্য বাহ্যিক যা উপকরণ সব নেবেন নেয়ার পরে মনের ভরসা মূল ভরসা আপনি আল্লাহর উপর রেখে দিবেন যেমন তিনি বলেছিলেন আয়াত দিয়ে তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের কাছে অসহনীয় মনে হয় তাহলে মনে রেখো আমি আল্লাহর উপর ভরসা করছি তোমাদের উপর নয় সোরা হুদের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ফুধুকাল আলাই এবারত আল্লা করো সর্ব বিষয়ে মনের ভরসা আল্লাহর করো আমার আস্থা রাখলাম আর কারো উপরে নয় হে মাতা তার দিকে আমাকে ফিরে যেতে হবে সৌর ইব্রাহিম চোদ্দ নম্বর সৌর ইব্রাহিম বারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওহালাল ফালিয়াওয়াতির মতন একমাত্র আল্লাহর উপরেই আর কারো উপরে নয় শানের কোনো পাওয়ার নেই ইমান উপরে তাদের উপরে যারা আল্লাহকে বিশ্বাস করে রব্বি আলারকালুন আর যারা রবির উপরেই একমাত্র ভরসা স্থাপন করে শয়তানের কোনো ফন্দি পাওয়ার শক্তি তাদের উপর চলবে না কিন্তু আল্লাপরে আস্থা রাখো একজন সন্তান চাচ্ছে তাকে কি করতে হবে তাকে পরিবার করতে হবে বিবাহ করতে হবে বিবাহের পরে যে সন্তান পেয়ে যাবে এটা কোনো জরুরি নয় বহু বিবাহকারী আছে তাদের সন্তান নেই বিবাহের মাধ্যমে সন্তান আসতে পারে এই জন্য আল্লাহর রাখবে যে আল্লাহ তুমি সন্তান দান সর্ব বিষয়ে আল্লাহ আমাদের করলেন শিক্ষা দিলেন দিলেন যে আমার উপায় উপকরণে ডুবে যেও না এগুলোর উপরে মনের আস্থা পুরোপুরি স্থাপন করে ফেলো না খাবার দাঁড় তাহলে সিরকে পড়ে যাবে মনের আস্থা একমাত্র আল্লাহর উপরে রাখবে আসুন না কেন আমরা দুনিয়ার সব উপায় উপকরণ গ্রহণ করেও আমরা উপরে রাখি, ইন আজকে এই পর্যন্তই শেষ করছি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 पाउंड उंड नम्बर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठ मेल कर रेट पीस टी डटि मानव la সন্তুষ্ট অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজ্বর বিনসিমান ण देखु परिणती आज रत आठ ट्रचार सकाल साढ़े छंग